বাংলা মানবতা সমাধান লাইম ওরমত আল্লাহরক محمد وعلى ওলাত ওসলাম আল আশরফুল্বিয়া بعد নবীন بالله من الشيطان الرجيم.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 আব্দুল্লাহ রাজি আল্লাহ আল্লাহ করা হয়েছে বলছেন যে নামাজের জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাপাক দিয়েছেন যে সময়টি আল্লাহাক জিব্রাহ আলাই মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন জিব্রাহুলাম এসে নবী প্রত্যেক নামাজের সময় এখান থেকে এসে আল্লাহ নবী সাল সাল্লামকে নামাজ পড়ে সময় বাদিয়ে দিয়েছেন বলেছেন অল ওয়াক্তু বাই এই দুটোর মাঝে নামাজের সময় তো নামাজ কায়েম করতে গেলে সালাদকে সময় মতো পড়তে হবে से सलाद काएम हो तो आल्लाबीम निकटे सब चाहे पसंद सलाय स गुरुत्व नमज अल्लाह पोर फरज कर दिए जिन्हे झेड़े देवीरा गुना ओलाम ये कुफरी आल्लाबीम हादीसे शब्द व्यवहार करशेषकर फजर एर स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 तर नामना ऐसार नाम जमायर पड़े ना ए सम्पर्त फजर नामज पढ़ार की गुण आभ आशार नाम पढ़ार भरे की, की गुण आरोप কি লাভ আছে যেন অর্ধেক রাত্রি সে কেয়াম করলো আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো সে জানো বাকি অর্ধেক রাত্রি নামাজ কায়েম করলো তাহলে এসার নামাজ যদি কোনো ব্যক্তি জামাতের সাথে পড়ে ফজরের নামাজ যদি কেউ জামাতের সাথে পড়ে তাহলে সে যেন পরিপূর্ণ রাতি তেয়াম অবস্থায় নামাজ অবস্থায় সে রাত্রি জাগলো তাহলে এটার কত বড় ফজিলত তো নামাজ কাইম করা নামাজের আহমেয় নামাজের ফজিলত এটা আমরা জানতে পারলাম নামাজ না পড়লে মুসলমান মুসলমান থাকে না মুসলমান কুফরে চলে যায় আর নামাজের ফজিলত হলেই যে নামাজের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে গুণা থেকে পাক এবং পবিত্র করে দেয় তো আল্লা নবী সাল এই নামাজটা পড়ার ক্ষেত্রে একাই পড়াটা উনি একগুণ সব বলেছেন এবং এটাকে জামায়াতের সাথে পড়ার জন্য উৎসাহিত করেছেন উদ্বুদ্ধ করেছেন এবং আল্লাহ নবী বলেছেন যে তোমরা জামাতের সাথে নামাজ আদায় করো একা সালাত আদায় করা চাইতে একা নামাজ পড়ার চাইতে জামাতের সাথে সালাত আদায় করা একটি রেওয়ায় আছে জামাতের সাথে নামাজ পড়লে সাতাশ গুণ স্বাব আচ্ছা স্বভাব তো আছে ভেনু কথা কিন্তু অন্য রেওয়ায় অনুযায়ী যেটা বুঝে আসে সেটা হলে যে কোনো ব্যক্তির কানে যদি আজান যায় এবং তার কাছে যদি কোনো শরীর ওজোর না থাকে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 हादी ए जन अंध व्यक्ति आल्लाबी असलमें हे आल्लाबीम अंध व्यक्ति मदिनारे गलि का मस्जिदे आसार्यक्ति नहीं जमायत सलाद आदाय ना करते आल्ला नबीमाम तुम्हें कि अजान सुनते पाओ हाँ आजान श বলছেন তুমি যদি আজান শুনতে পাও তাহলে তোমার এই ওজোর থাকার পরে অর্থাৎ অন্ধ হওয়ার পরেও এবং রাস্তায় কাঁটা বিচ্ছু থাকার পরেও ওই ব্যক্তিকে আল্লাহ ইসলাম বলছেন যে তুমি যদি আজানের আনো তাহলে অবশ্যই তোমাকে জামাতের শরিক হতে হবে তো হে মুসলিম ভাই তাহলে একজন অন্ধ ব্যক্তিকে যদি জামাত ছাড়ার হুকুম না থাকে তাহলে আমি সুস্থ অবস্থায় আমার কাছে যদি সেরকম ওজর না থাকে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 যখন কোন ব্যক্তি নামাজে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে এরপর যখন নামাজ শুরু করে দেয় এবং সে যখন বলে যখন সে এই আলহামদুল্লা উত্তর দেয় আমার বান্দা আমার প্রশংসা করলো এরপর যখন বলেন আল রহমান আসনা আলাই আব্দি আমার বান্দা আমার প্রশংসা করলো মালিকা উম দিন যখন বলে আল্লাহ তালা আরো খুশিয়া বলে মজ্জাদানি আব্দি। আমার বান্দা আমার বুজুগি আমার বরাত করলো তাহলে তার অর্থ হলেই যে মানুষ যখন নামাজের ভিতরে থাকে সে ইউনাজি সে নামাজের আল্লাহ সাথে কত কথোপকথন করে তাহলে সেই ক্ষেত্রে সহকারে পড়তে হবে এবং মনোযোগ সহকারে পড়তে হবে তো আল্লাহ তালা বলছেন যে ফাঁকালা ফা মিমিম খালফুন আল্লাহ সালাদ তাদের পরে কিছু এত নিকৃষ্ট লোক আসছে নিতকৃষ্ট পরবর্তী গুণ আসছেন যারা নামাজকে বিনষ্ট করে দেয় নষ্ট করে দেয় তো নামাজকে সময় মতো না পড়লে মনোযোগ দিয়ে না পড়লে সে নামাজটা নষ্ট হয়ে যায় তো আল্লাহ পাক যেন আমাদেরকে নষ্ট নামাজ থেকে যেন আল্লাহ করে তো এই মুহূর্তে একটি বিরতি বিরতির পর অংশ নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হচ্ছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আমল করার তৌফি দান করুন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 আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন সহি প্রথম খন্ড ইম অধ্যায় হাতের সংখ্যা একাত্তর शेख परस्पर उभये भलोबा क्यों इतना बिरतर पर आलोचना शुरू कर আমি বলছিলাম যে নামাজ এবং সালাথ এর গুরুত্ব কত বেশি অসীম ইসলামের দ্বিতীয় রকম মুসলমান এবং কুফুরের মধ্যে পার্থক্যকারী জিনিস সেটা হলো সালাত আদায় করা এবং এই সালাতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ নবী সাসালামের একাধিক হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং এর ফজিল সম্পর্কেও আপনাদেরকে বলেছি তো এই নামাজের গুরুত্ব সম্পর্কে আর যে কোরআন এর আয়াত আল্লাহ পাকসুরে মারিয়ামে বলেছেন যেটা আমি বলছিলাম যে ফালা ফিম বা আদিহিম খালফুন আবহাওয়া উস্সালাত যে তাদের পরবর্তীতে কিছু পরবর্তী গুণ এমন এসেছেন যে আবহাউসালাত যারা নাকি নামাজকে নষ্ট করে দেয় নামাজ পড়া ভিনো জিনিস আর নষ্ট হওয়া ভিন জিনিস তো অনেক সময় নামাজ পড়ার পরেও সে নামাজটি নষ্ট হয়ে যায় যেমন বোখারি সৈফের একটি রেওয়ায়ত আল্লা নবীলাম বলেছেন যে যা আরজ একজন ব্যক্তি আসল আল্লাহ নবী সালাম বসা অবস্থায় ছিলেন এবং তার সামনে ওই ব্যক্তি সালাত আদায় করলেন তো সালাত আদায় করার পরে উনি আল্লাহ নবী সালামের কাছে যেয়ে বলছেন আসসালাম হে আল্লাহ নবী সালাম আপনার প্রতি সালাম এবং শান্তি বর্ষিত হোক আল্লাহ নবী সালসাল্লাম তার সালামের উত্তর দিয়ে তাকে বললেন এর যে হাসাল্লি ফাইন্না কালাম তুসাল্লি তুমি ফিরে যাও আবার তুমি সালাত আদায় করো তো ওই ব্যক্তি আবার ফিরে গিয়েছে যাওয়ার পরে আবার সলাৎ আদায় করেছে সলাদ শেষে আবার গিয়ে আল্লা নবী সাল সালামকে সালাম পেশ করেছেন তিনি সালামের উত্তর দিয়ে আবার বলেছেন এর যে ফাঁসাল্লি ফাইনাকালাম তোসাল্লি একবার দুইবার তিন বার তাকে ফিরে দিয়েছে এবং বলেছে এর যে ফাঁসাল্লি কালাম তোষাল্লি তুমি ফিরে যাও তুমি নামাজ পরো নাই তো সে আশ্চর্য হয়ে যায় আমি তো নামাজ পড়েছি কেন আল্লা নবী সালাম বলেছেন এর যে ফাসাল্লি ফাইনাকালাম তোষাল্লি তুমি সালাত পর নাই তো আসলে আল্লাহ নবী সাহা উনি যেটা তাকে বুঝাইতে চেয়েছেন সেটা হলে যে সালাতের নাম শুধু এটা নয় যে তুমি দাঁড়িয়ে তাকবীর করলে এরপর কিছু পড়লা রুকু করলে সেচদা করলে এবং তাড়াহড়া করে তুমি যেরকম পারলে সেরকম তুমি সলাৎ আদায় করলে এটা সলাৎ পড়া মাত্র কিন্তু একামাত সালাত নয় বরং সালাতের পরেও এটা নষ্ট সলাৎ বলা হয়েছে যে তুমি এমন সলাৎ আদায় করেছো যে সলাদটি নষ্ট তাহলে সলাতের পরেও নামাজটা নষ্ট কিভাবে হয় যে সালাতের ভিতরে আল্লা নবী সাহায্য নমুনা অনুযায়ী যদি নামাজ না পড়া হয় তো তখন ওই সাহাবি ওই ব্যক্তি আল্লা নবীলাম বলছেন হে আল্লাহ নবী সালাম আমি তো নামাজ পড়েছি আমি যেভাবে জানি সেভাবে পড়েছি এখন আমার যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে শিখিয়ে দেন তুমি শুনে রাখো তুমি যখন নামাজে দাঁড়াবে তখন তুমি কেবলামুখী হও এরপর তুমি তাকে বিড় দাও সুন্দর করে এরপরে তুমি সুরা ফাতে পড়ো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 একেবারে পরিপূর্ণ সোজা হয়ে বসতে হবে একে বলা হয় ধারাবাহিকতার সাথে যেন তার রব এবং প্রতিপালকের সঙ্গে সে কথোপকথন করে তাহলে আপনার রবের সামনে দাঁড়িয়ে আপনি সালাত আদায় করছেন আল্লাহবাবু বলেছেন হে দুনিয়ার সকল মানুষ এবং সেই সালাতে যদি আল্লাহ নবী সালাম বলেছেন সাল্লু কামার আই তুমুন ও তুমি এমনভাবে ভাবে সালাচ আদায় করো এমন পদ্ধতিতে তুমি সালাচ আদায় করো যেভাবে তুমি আমাকে সলাৎ আদায় করতে দেখছো আল্লাহ নবী সাহা সালাম উনি কখনো কখনো উঁচু জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি সালাম পর্যন্ত সম্পূর্ণ দেখিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন যেটা আজকে আমরা হাদিসে পাব বিশুদ্ধ হাদিস বহারি শরীফ খুলুন সেখানে সালাতের অধ্যায় যান যে আল্লাহ নবী সাহা সালাম কিভাবে দাঁড়িয়েছেন কোথায় হাত বেঁধেছেন এরপরে উনি কিভাবে কেরাত পরেছেন কিভাবে রুকু করেছেন হাত কোথায় ছিল রুকুতে তার হাতের অবস্থা কেমন ছিল আঙ্গুলির অবস্থা কেমন ছিল চোখ কোথায় ছিল তুমি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছ তোমরা সেভাবে নামাজ পড়ো আল্লাহাক বলেছেন জন্য মুসল্লিদের জন্য আশ্চর্য কর আল্লাহ নবী সাহে সাল্লাম বলেছেন যে মুসল্লি কেমন যে পাঁচবার নামাজ পড়লে পাঁচবার গোসল করার মধ্যে তার গুনাম আপ হয়ে যায় আল্লাহ নবী সাহে সাল্লাম নামাজের সম্পর্কে বলেছেন যে এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত তার জন্য কাফারা আল্লাহ নবী সালাম বলছেন প্রথম হিসাব হবে নামাজের তাহলে সেই নামাজকারী কিভাবে আবার সে ওয়াইল নামী জাহান্নামে যাবে জাহান্নামের একটা নিম্ন স্তরের জায়গা এই ওয়াইল নামী জাহান্নামে কাহারা যাবে কোন সমস্ত নামাজ যাবে আল্লা দিন আহম আন সালাহ সাহুন যারা নামাজ পড়ে বটে কিন্তু তার মন আর একদিকে চিন্তা আর একদিকে তাড়াতাড়ি কিছুই যেন সে লক্ষ্য করছে না সময় মতো পড়ছে না নামাজের গুরুত্ব নেই ফজরের সময় কখন শেষ হয় তার কোনো গুরুত্ব নেই নামাজ পড়ার পর নষ্ট কখন হয় যে নামাজের ভিতরে এতমান নেই ধারাবাহিকতা নেই যে নামাজের ভিতরে শান্তিপূর্ণভাবে নামাজ পড়ার নিয়ম নেই যে নামাজটা সময় মতো পরা যায় না এবং যে নামাজের ভিতরে অমরযুগী এই নামাজ সম্পর্কে বলা হয়েছে ফকালা ফমিম বাদহিম খালফুন আদাউস ও তাবাউস শাহওয়াত যে পরবর্তী নিকৃষ্ট আগমনকারী তারা নামাজকে নষ্ট করেছে ও আতাউ শাহওয়াত তারা নিজের নফসের পূজা করেছে এর কারণে তা বলছেন ফাঁসা ফাইয়াল কানা সবচেয়ে নিম্ন স্থানে তাদেরকে স্থান দেওয়া হবে। তাহলে নামাজ পড়ার পরেও জাহান নামে যেতে হয় তো আমি আপনাদের সামনে প্রথমে বলেছি নামাজের গুরুত্ব এরপরে বলেছি নামাজের ফজিলত এরপরে বলেছেন যে নামাজ তরক করলে আমাদের কি হয় নামাজ তরক করলে কাবিরা গুনা হয় এই কাবিরা গুনা থেকে নামাজ তরককারীকে কাফের পর্যন্ত আখ্যায়িত করেছেন এরপরে বলেছি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 তখন সেখানে বাচ্চাকে সে কিভাবে মারতে পারে কিভাবে সে পিটাই করতে পারে যদি চোয়াল্লাপ দশ বছর বয়সের পর তাকে মারার জন্য নির্দেশ দিয়েছে এটা কেন দিয়েছে যেহেতু নামাজের গুরুত্ব অনেক অসীম অনেক বেশি এই বাচ্চা যখন সাত বছর থেকে নামাজের প্রশিক্ষণ হবে দশ বছর থেকে যখন তার উপর মার পরবে নামাজ না পড়ার কারণে তাহলে চোদ্দ বছর তেরো বছর বয়সে যখন সে বালে হবে তখন তার থেকে নামাজ ছুটে যাওয়া সম্ভব নয় কিন্তু আমরা কি করি আমরা নিজেও নামাজ পড়ি না আমাদের বাচ্চাদেরকেও নামাজের জন্য উদ্বুদ্ধ করি না সাত বছরেও নয় ১০ বছরেও নয় পনেরো বছরেও নয় এমন কি বৃদ্ধ হওয়ার পর মনে করি যে আমাদের নামাজের সময় শুরু হয় তো হে মুসলিম ভাই আমি যে অপেক্ষায় বসে রয়েছি যে আমার বয়স যখন হবে বার্ধক্যে যখন আমি পা দিব তখন থেকে নামাজ শুরু করব কিন্তু এমনও হতে পারে যে সময়ের অপেক্ষায় আমি আপনি বসে আছি সেই সময় আসার পূর্বেই মালাকুল মৌত এসে আমার জানটাকে কবজ করে নিবে তখন আমার আপনার দ্বারা আর বাকি আশাটুকু পূর্ণ করা সম্ভব হবে না আপনারা শুনেছেন যে কেয়ামতের দিন পাক প্রথম প্রশ্ন করবেন নামাজ সম্পর্কে তো আমার নামাজ যদি আমার কাছে না থাকে তাহলে আমার বাকি আসবে তাই আমরা নামাজ যেন গাফেল না হই নাম সম্পর্কে যেন সতর্ক হয়ে যায় এবং এটার গুরুত্ব বুঝে এই সম্পর্কে ফজিলত আমাদের মাথায় যেন থাকে এ বিষয়ে পাক যেভাবে বিধান দিয়েছেন ঠিক সেভাবে আমরা সময় মতো সুন্দরভাবে নামাজটা যদি কায়েম করতে পারি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 জিনা থেকে আমাকে পরিত্রাণ দিবে হারাম রিজিক খাওয়া থেকে আমাকে পরিত্রাণ দিবে আল্লাহ আমাদেরকে নূর দান করবেন যে নূরের মাধ্যমে বলছেন আলোর দরকার আর এই আলোটা আল্লাহ আমাকে তখন দান করবেন আর সালাতের মাধ্যমে আল্লাহ পাক নূর দান করবেন সালাত আদায় করলে দুনিয়ায় আল্লাহ পাক তার চেহারাকে নূরান্বিত চেহারা করে দেয় এবং মৃত্যুর পরে আল্লাহ পাক সেই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 নামাজি জন আল্লাহ পাকমাদ হওয়ার তৌফি দান করেন আল্লাহ পাকমাদের সবাইকে নেক করার তৌফি দান করুন রবিলমিন আসসালামু আলাইকুম ওরকতাত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 প্রতি বুধবার রাত এগারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে দশটায় ভারতে বাংলায় দা ট্রলেজি দাই অফ ইসলাম আই চ্যালেঞ্জ এনি হিউম্যান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 प्रति शुक्रवार बुधवार रंगल देशे और रे आठट भारत पीस टी बांगलाय